কমতলারক আলহমুলিল্লাবিন সলাতালাম সঈদুলমুরসলিন আবীন মহমদ ওলিয় আজমাইন আমি মিনশানরিম হাকিমান সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহের সমস্ত প্রশংসা সালাতামাজী সালামের উপর আমাদের তফসির চলছে নামল থেকে সুরা নামলের আয়াত নম্বর দশে মোহানাল্লাহ মুসা আলি সালামকে সম্বোধন করে বলছেন যার আগে মূসা আলী সালাম যখন তুর পাহাড়ের কাছে পৌঁছিলেন আল্লাপাক রব্বুল আলমিনে নুরে তাজ্লি হলু আল্লাপাক কথা বললেন এবং আল্লাপাক তাকে নবুয়াত রেসালাদ দিয়ে সম্মানিত করলেন তার সাথে সাথে আল্লাপাক তাকে মোজেজা দিলেন অলৌকিকত্ব একটি মোজেজা ছিল লাঠি মূসা আলি সালামের হাতের লাঠিকে আল্লাপাক মোজেজা বানিয়ে দিলেন মহান আল্লাহ ইরশাদ করেছেন এই মজেজা সম্পর্কে ওয়ালকে আশাক হে মূসা তুমি তোমার লাঠিটা নিক্ষেপ করো হাতে যে লাঠি আছে লাঠিটা মাটিতে ফেলে দাও ফালাম্মা রা আহা তাহা তাজ যখন দেখলেন ফেলে দিয়ে মুসা আলি সাল্লাম যে এটা নড়াচড়া করতে শুরু করেছে লাঠি নড়াচড়া শুরু করেছে জান যেন সেটা একটা সাপে পরিণত হয়েছে জান সাপ বলা হয় সাপে পরিণত হয়েছে ও আল্লাহ মুদা আলি সালাম তো কিছু জানছেন না যে এটা মোজেজা বা কিছু আর মোজেজায় বা কি আর নবুতের রেসালাত কি তা তো তিনি জানতেন না ওয়াল্লাম মুদেরা সাপ দেখলে মানুষ স্বাভাবিক ভয় পাবে স্বাভাবিক ভয় পাবে তিনি পৃষ্ঠদেশ দেখিয়ে ফিরিয়ে পালাতে শুরু করলেন সাপ দেখেই পালাতে শুরু করলেন এমন পালাতে শুরু করলেন আল্লাশ ওয়াল্লাম ইউককে তিনি ফিরেও দেখছিলেন না একটু হালকা যদি ভয় থাকে শত্রু দূরে আছে তো ঘুরে দেখবেন যে দেখি কত দূর আসলে দেখি কত দূর जत दूर पर फुरसत ना तल्लाये मुसा आलिम फिर देखें द्वारा बोझा जाएिया रसुलगन मानूष मानुष जेमन प्राकृतिक किस देखे भय पाई तेम ही मूसा अली पे आल्ला मुसा के लाता खाफ तुम भय करिओना ইন্িল মুরসালুন আমার কাছে রাসুলরা ভয় পায় না তুমি তো আমার কাছে এসেছ আমি তোমার সাথে কথা বলছি ভয় করিও না এটা সাফ না এটা মজেজা তোমাকে দিলাম শত্রুদেরকে দমন করার জন্য জাদুঘরদেরকে দমন করার জন্য আগামীতে জাদুঘরদের সাথে প্রতিযোগিতা হবে মোকাবেলা হবে সেই মোকাবেলায় তুমি ফেরাওন এবং ফেরাওনের জাদুঘরদেরকে অনুসারীদেরকে তুমি হারাবে এই মজেজার লাঠি দিয়ে আল্লাপাক বলছেন ভয় তো আসলে ওদের যারা যে আলেম করে তবে জুলমের পরেও আল্লাহ পাক আবার আপনার দ্বারা জুলম হয়েছে যে কোনো জুলম জুলম হচ্ছে তিন প্রকার আর মানুষ এমনকি মুসলিমরাও অধিকাংশই জিজ্ঞেস করলে জুলুম মানে কি জুলম মানে একজন লোকের আরেকজনের ওপর করে এটাই হচ্ছে জুলুম এটা এক প্রকারের জুলু আরও দুই প্রকারের জুলম আছে একজন আরেকজনের টাকা পয়সা বেমানি করলো ধার নিয়ে টাকা দিল না জমি চেপে খেলো মারধর করলো সমালোচনা করলো বদনাম করলো এগুলি না জুল জনসাধারণদের কাছে কিন্তু পাকের দিনে আরো দুই প্রকার আর এক জুলম হচ্ছে আল্লাহ পাকের হক নষ্ট করা কোন আদেশ পালন না করা অথচ সে আদেশ ফরজ অজে বাধ্যতামূলক করতে হবে আপনাকে নামাজ পড়লেন না মাঝে মাঝে পড়েন জুলুম করলেন রোজা রাখলেন না একদিন জুলম করলেন জাকাত দিলেন না আপনি জুলুম করলেন হজ করলেন না হজ ফরজে ছিল জালিম আপনি জুলম করলেন পর্দা করলেন না কোনো বোন জুলম করলেন অথচ কারোপরে জুলম হয়নি কোন মহিলা পর্দা করে নামাজ পড়ে না অন্য কারো জুলুম করেনি কিন্তু এটা জুলম যে কোনো গোনা হচ্ছে জুলম আল্লাহ হকের ক্ষেত্রে জুলম হইল আরেক জুলম হচ্ছে সবচেয়েতে বড় জুলম সেটা হচ্ছে শির কুফরি নাস্তিকতা আল্লাহর সাথে কাউকে শরিক করা আল্লাহ পরকালকে অস্বীকার করা অথবা আল্লাহ নেই এ সবগুলি হচ্ছে সবচেয়ে বড় আজিম সিরকা আল্লাহরী হচ্ছে সবচেয়ে জুল থেকে যারা বেঁচে থাকবে তারাই নিরাপদ আর তারাই জান্নাতের পথে আছে শুনে রাখেন ভালো করে সুরে আল্লাহ পাকে সাদ করেছেন যারা বিশ্বাসী হবে ওয়ালাম আল বেসু ইমান আর নিজের ইমানের সাথে ইসলামের সাথে জুলমের সংমিশ্রণ ঘটালো না শিরকের জুলম করলো না ফরজ অজেব ছাড়ার জুল করল না হারাম খাওয়ার জুল করল না মদ খায় জালেম যে কোনো হারাম খায় হারাম কথা বলে জালেম এরকম জুলুম করল না মানুষ জুলম করলো না কোনো রকমের জুলম করল না এই তিন প্রকারের জুলুম থেকে মুক্ত যদি হয় ইমানের সাথে ইমান আছে জুলম নেই জুলমের সংমিশ্রণ ঘটায়নি ইমানের সাথে উলায়ক আল্লাহামুল আমন তাদের জন্য সিকিউরিটি রয়েছে আল্লাহ বলছে তাদের জন্য নিরাপত্তা রয়েছে দুনিয়ায় নিরাপত্তা মতের পরে নিরাপত্তা মতের মুহূর্তে নিরাপত্তা কবরে জীবনে নিরাপত্তা বিচার দিবসে নিরাপত্তা জাহ্নাত দিয়ে আল্লাহাক রবি তাদেরকে নিরাপদ করে দেবে জাহান্ন থেকে নিরাপদ ওহম মহতাদুন এবং তারাই সঠিক পথ প্রাপ্ত দুটো গিফট আল্লাহ দেবেন বলেছেন ইমান ঠিক করেন জোল মুক্ত হন দুটো কাজ করবেন দুটো আল্লাপাক উপহার দেবেন আল্লাহাক বলছে ইল্লা মানুজালামা তবে যে ব্যক্তি জুলুম করে সুম্মা বাদ্দাল্লাহ হুসনান বাদ আু অতঃপর পাপ করার পরে যদি ভালো করা শুরু করে আল্লাহ আল্লাহাক রাবুল আলমিন এরশাদ করছেন ইল্লা মানুজালামা সুম্মা বাদ্দাল্লাহ হুসনাহ যদি কোনো মানুষ জুলম করে যে কোনো জুলম শিরকের জুলম করলো অথবা আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করলো মানুষের প্রাপ্যের ক্ষেত্রে জুলুম করলো যে কোনো জুলম করে জুলম করার পরেও আল্লাহ একটা সংশোধনের রাস্তা রেখেছেন বড় বড় শির কুফরি করেছে নাস্তিকতা এক যুগ ছিল আল্লাহকে বিশ্বাসী করতো না পরকালকে বিশ্বাস করতো না সির করত কবর মাজার পূজা করতো কিন্তু সুম্মা হোসেনান বাদ বাদাসু খারাপের পরে খারাপকে ভালো দিয়ে বদলিয়ে দিয়েছে খারাপকে তাড়িয়ে দিয়েছে জীবন থেকে পাপকে তাড়িয়ে দিয়েছে আর সৎ কাজ করা শুরু করেছে ফা ফাইনী গফুর রাহিম আল্লাহ বলছেন নিশ্চয় আমি এই ধরনের লোকদের জন্য বড় মার্জনাকারী আর বড়ই দয়াবান আল্লাহর ক্ষমার দরজা খোলা আছে সবার সামনে যতই বড় খুনি হোক না কেন যতই বড় মুশ্রিক হোক না কেন সবচেয়ে তো বড়ো পাপ সৈরেফুর কানি আল্লাহ পাক বর্ণনা করেছেন শির্প তারপরে খুন করা তারপরে জেনা করা তারপরেও আল্লাহ পাক তরজা খুলে রেখে ইল্লামান তাওয়া সংশোধনের দরজা খোলা আছে মতের আগ পর্যন্ত আল্লাহ পাক আর এক মজিজার কথা বলছেন মুসা আলি সাল্লামকে ও আদাফিজাইবে এখনো মুসা আলি সালামের সাথে আল্লাহ পাকের কথা চলছে মোসা কালিমুল্লা আল্লাহ পাক তার সাথে কথা বলেছেন আর কথা বলাম অনেক জরুরি নয় যে দেখেছেন অনেক সময় না দেখে কথা বলা আমরা আজকাল মোবাইলের যুগে এটা বোঝা এত অসুবিধা নেই সারা জীবন কোনো দেখা হয় না আমাদের সাথে অনেকেই কথা বলছে সারা বিশ্ব থেকে তাই না তো আল্লাহ পাককে কোন নবী দেখেননি না মোহাম্মদ আল্লাহ সাল্লাম দেখেছেন না মুসা আলাইসাল্লাম দেখেছেন को को को को तुमार तुमार उज्जल हमेजार अंतर्भुक्त এলা ফিরাউন অকৌমেহি ফেরাউন এবং তার জাতির উদ্দেশ্য দেওয়া হইল। ফেরাউনকে দমন করার জন্য ফেরাউনের জাতিকে দমন করার জন্য এবং তাদের কাছে সত্যকে স্পষ্ট রূপে প্রমাণ করার জন্য কারণ মোজেজাগুলি নবীরসুলগণের নবুয়াতের দলিল প্রমাণ যাতে করে মানতে বাধ্য হয় তারপরেও তারা অমান্য করে তখন আল্লাহ পাক রাজাব এসছে আল্লাহ পাক নবী রসুলগণকে আল্লাহ প্রদত্ত কিতাবও দিয়েছেন গ্রন্থ দিয়েছেন এবং অসাধারণ ক্ষমতা এর নাম মজেজা অলৌকিকত্য সাধারণভাবে একজন মানুষ দ্বারা হয় না কিন্তু মুসা আলি সাল্লামের দ্বারা হচ্ছে লাঠি সাঁফ হয়ে যাচ্ছে হাত বগল থেকে বের করলে যে এরকম উজ্জ্বল হবে তা হয় না হচ্ছে এরকম আল্লাহ এইরকম আল্লাহাকর নয়টি মজেজা দিয়েছিলেন মুসা আলি ইসাল্লামকে ফেরাওন এবং তার জাতির কাছে দিন ইসলাম আল্লাহ সত্য দিন পৌঁছানোর উদ্দেশ্যে ইন্ন কানু কৌমান ফাঁসে কিন কারণ এই ফেরাউন আর ফেরাউনের জাতি পাপিষ্ট জাতিতে পরিণত হয়েছে অবাধ্য হয়েছে ফালাম্মা আতুম আয়াতন মু আল্লাহা বলছেন যখন এই ফেরাউন আর ফেরাউনের অনুসারীদের কাছে আমার নিদর্শনগুলি সুস্পষ্ট রূপে আসলো দৃশ্যমান হয়ে আসলো সচক্ষে দেখতে পাচ্ছে মোজিজা মুসা আলি সালাম দেখাচ্ছেন কালু তখন তারা বললো হাজা সেহরুম মুবিন এটা তো জাদু স্পষ্ট জাদু বলে আখ্যায়িত কর মানলো না তাহলে যার ভাগ্যে হেদায়ত নেই নিজের কর্মের কারণে ভাগ্যকে খারাপ দিকে নিয়ে গেছে আল্লাহ জবরদস্তি করেননি যতই মোজেজা দেখান না কেন বিশ্বাস করবে না যতই কোরআনে কেন রাত দিন শোনান না কেন কোরআন অর্থ পড়ে শোনা না কেন অন্তরে ঢুকবে না আল্লাহাপ এই মজেজাগুলিকে ফেরাউন আর ফেরাউনের ভক্তরা অস্বীকার করেছিল জুল্মা ওয়াউলুয়া কেন অস্বীকার করেছিল কারণ তারা জালেম ছিল বসত। জল এবং তার অহংকারী ছিল তাদের মধ্যে এই ভাব ছিল। তাদের মনে ছিল দেখে বিশ্বাস করত। যে কথা ঠিকই আছে ভিতরে ভিতরে বলতো মন বলছে যে মূষা ঠিকই নবী হয়ে গুলি দেখাচ্ছে আসলে এগুলি জাদু না এগুলি অলৌকিক মজিজা কিন্তু মুসার নব মেননি তাহলে আমার রাজত্ব চলে যাওয়ার আশঙ্কা আছে কেন ছাড়ব আরে আমার এত ভক্ত দেশবাসী আমার পুজো করছে সব বাদ চলে যাবে কেন সেটা হতে দেবো অহংকারবশত আর জুলম করে তারা অস্বীকার করেছিল অথচ তাদের মনে বিশ্বাস হয়ে গেছিল বিশেষ করে নেতাদের ফেরাউন এবং ফেরাউনের যে সংসদের সদস্যরা হামান তার প্রধানমন্ত্রী তারপরে কারণ ধনাঢ়্য এইরকম আরো বড় বড় নেতারা এরা এদের বিশ্বাস থাকা সত্ত্বেও অস্বীকার করে অহংকার করে দেখো যে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিলাম to be. লিটল ওয়ান্ডার বেস্ট শিশুরা প্রতি সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি चौबीस घंटार मध्य खुब बारे विधान दुर्भाग्यवश मुसलमान तुम्हारे ए, ए नाम उपाय परवर्ती अनुष्ठान সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আমরা করছিলাম নামলের নামলের আয়াত নম্বর পনেরো এখান থেকে আল্লাহ আল্লাহর আলমী দাউদ সোলাইমানের কথা উল্লেখ করেছেন আর বিশেষ করে সোলাইমান আলিহ সালামের রাজত্বের কথা এখানে বিস্তারিত বর্ণনা করেছেন সোলাইমান আলিহ সালামের সাথে যে বিলকিস রানীর চিঠিপত্র আদান প্রদানের ঘটনা ঘটেছিল আল্লাহ পাক বিশাল রাজত্ব সোলেমান আলী সালামকে দিয়েছিলেন এমন রাজত্ব যেই রাজত্ব পৃথিবীতে তার পূর্বেও কাউকে দেওয়া হয়নি আর তারপরেও কাউকে দেওয়া হয়নি আর হবেও না সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন রব্বে ফিরলি করিমে দোয়া মজুদ আল্লাহ আমাকে মাফ করে দাও ওয়াহাবলী মুলকান এবং আমাকে এমন রাজত্ব দান করো লায়ামিল আহাদিন আমার পরে এই রকম রাজত্ব কেউ না পায় এমন রাজত্ব দান করো যেই রাজত্ব আমার পরে আর যেন কাউকে হাসিল না হয় এই যে নবী করিম সাল্লা একবার নামাজে মসজিদ নবীতে দেখছিলেন নামাজ পড়ার অবস্থায় যে শয়তান বদমাইশি করছে ইচ্ছা করলেন যে ধরেই ফেলি ধরেই ফেলি আর নবী সাল্লাহিহাল্লাম তখন ধরলে ধরতে পারতেন বলছেন আচ্ছা ধরতে চাইলাম আবার চিন্তা করলাম সুমাতো কৌলা আখি সালান আলি ইসাল্লাম তারপরে আমার ভাই আর নবীরা সকলে একে অপরের ভাই আমার ভাই সোলেমান আলি সালামের দোয়ার কথা চিন্তা করলাম যে তিনি তো দোয়া করেছেন যে এইরকম রাজত্ব যেন কেউ না পায় আর সোলেম আলাইসাল্লামের রাজত্ব ছিল জিনদের ওপর যেমন মানুষের রাজত্ব ছিল পাখির ওপর অন্য অন্য পশু প্রাণীর ওপর বাতাসের ওপর এইরকম রাজত্ব আল্লাহ কাউকে দেয়নি তো জিন যদি আমি ধরে নিই তো সালেম আলাইসাল্লামের একটা রাজত্বের অংশ সেটা আমি নিতে চাইলাম না সুতরাং ছেড়ে দিলাম নবী সাল্লাম বলেছেন যে আমি যদি সেটাকে ধরে রেখে দিতাম মসজিদের ফুটিতে বেঁধে তাহলে মদিনার ছেলেরা এই একে নিয়ে খেলা করতে পারতো এই জিনিসকে নিয়ে খেলা করতে পারতো রাসুল্লাহাম তা করেননি তো আল্লাহ পাক রবুল্লা আলমিন এই বিশাল রাজত্ব দিয়েছিলেন সোলেমান সালামকে মহান আল্লাহ ইরসাদ করেছেন ওয়ালাখাদা আতাইনা দাউদা ও সোলেমান ইলমা নিশ্চয় আমি দাউদ এবং সোলেমানকে জ্ঞান দান করেছিলাম আল্লাহ পাক এক গান দান করেছিলেন যেটা হচ্ছে বিদ্যা বুদ্ধি বিচার ক্ষমতা দাউদ আলি ইসালামও শাসক ছিলেন বিচার করতেন আর সালাম আলাইসালামও বিচার করতেন আর আরেক এক এলম হচ্ছে নবুয়তের এলম ওহির এলম নবী করলেন তখন আসমানের জ্ঞান ওহির জ্ঞান আসলো এই জ্ঞানকে বোঝানো হয়েছে ওয়াকা আল্লাহ আর উভয় বললেন বাপ বেটা বললেন আল্লাহ পাকের প্রশংসা তারা করেছেন তাহলে আল্লাহ পাকের সৎ বান্দা ভালো মানুষ কারা যারা আল্লাপাকের অনুগ্রহ নিয়ামত পেয়ে অহংকারী হয় না সুক্রিয়া আদায় করে এগুলি আমাদের বিদ্যা বুদ্ধির ফসল নয় এগুলি আল্লাহ পাখের দান এটা হচ্ছে একজন সৎ পরিচয় নেতৃত্ব পেলে অহংকারী হয় না ধনাঢ্য হলে অহংকারী হয় না বুদ্ধিজীবী হলে অহংকারী হয় না বরং আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করে আল্লাহ আমাকে বিদ্যা বুদ্ধি দিয়েছেন আমাকে ধন দৌলত দিয়েছেন আমাকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন সুক্রিয়া আদায় করে যেমন দাউদ এবং সুলেমান রাজা বাদশাহ শাসক সত্য এত বিশাল নেতৃত্ব পাওয়া সত্যি আল্লাহ পাকে সুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ আল্লাপের সমস্ত প্রশংসা অসংখ্য সুক্রিয়া যিনি আল্লাহ আমাদেরকে মর্যাদা দান করেছেন তার মমিন বহু বান্দাদের উপর অনেক মমিন বান্দারে ছিল এমন না যে বাকি সব কাফের অস্বীকারী বহু মমিন বান্দারও ছিল আল্লাপাক রবুল আলমিনের তাদের মধ্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন রাজত্ব দিয়েছেন নবুয় দিয়েছেন আবার তার সাথে সাথে আল্লাহাকালেত্ব এইদিকে ইঙ্গিত করা হয়েছে এই মর্যাদা আল্লাহাক দিয়েছেন দাউদ এবং সোলেমানকে আল্লাহ বলছেন ওয়ারিসা সোলেমান ও দাউদা সোলেম আলিয়া দাউদ আলি সালামের ওয়ারিস হলেন ছেলে উত্তরাধিকারী হলেন কিসের উত্তরাধিকারী হলেন নবিরা এলমের জ্ঞানের ওয়ারেস বানান দাউদ আলি সালাম নবী ছিলেন সোলেমান আলি সালাম নবী হইলেন এবং দাউদ আলি সাল্লাম আল্লাহর নেকবান্দা সৎকর্মশীল ছিলেন সোলেমান আলি সাল্লামও এই বান্দা। এইগুলির ওয়ারেস নবীরা ধন সম্পদের ওয়ারেস বানান না তবে আল্লাহাক সোলেমান আলি সাল্লাম কেউ রাজত্ব দিয়েছিলেন যেমন তার পিতা দাউদ আলি সাল্লামকে দিয়েছিলেন ওয়াকালা এবং সোলেমান আলি সালাম বললেন ইয়া নাস। হে মানব সকল আমাকে পাখির ভাষা শিখানো হয়েছে এই আয়াতের বাহ্যিক অর্থ লক্ষ্য করে একদল বলছেন যে সালিম আলাই সালামের রাজত্ব শুধু পাখি জগতের উপর ছিল আর বলছেন না পাখিকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কারণ পাখির দ্বারা বেশি তিনি কাজ নিতেন কিন্তু পাখি ছাড়াও যত পশু ছিল যত প্রাণী যত কীট পতঙ্গ সবকিছুর ওপর ছিল করলে সেই এবং আমাদেরকে প্রত্যেকটি বস্তু দেওয়া হয়েছে সবকিছু সবকিছু দেওয়া হয়েছে মানে একজন প্রভাবশালী রাজা শাসকের জন্য যা প্রয়োজন হয় তার সবকিছু দেওয়া হয়েছে পাখির ওপর পশুর ওপর রাজত্বের জন্য জিন্দের ওপর রাজত্বের জন্য বাতাসের রাজত্বের জন্য যা লাগে সব দেওয়া হয়েছে যেমন যারা সুখী পরিবার বাড়িতে সব কিছুই আছে বলে আমাদের বাড়িতে সব কিছুই আছে সব কিছু আছে খুব বেশি তাহলে এসি আছে ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে আর দু চারটা কিছু আছে তাই না হিটার আছে ঠান্ডার সময় শীতের সময় গরম হওয়ার জন্য ইত্যাদি প্রয়োজনে সব টাকা আছে পয়সা আছে ইচ্ছা হলে যে কোনো সময় কিনে নেব। অল্প কটা জিনিস আছে বাড়িতে তাতে একজন ধনাঢ্য মানুষ বা একজন নেতা বলে আমার বাড়িতে সব আছে সব কিছু আছে তো এই দৃষ্টি দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলা চাই এর মানে এই নাই যে সাল্লামকে সব দেওয়া হয়েছিল মানে হচ্ছে সুস্পষ্ট অনুগ্রহ এটা সাল্লাম আলাই সালামের কথারই অন্তর্ভুক্ত একদিন সাল্লাম সাল্লাম বললেন যে সমস্ত বাহিনীকে এক জায়গায় সমবেত কর জিন মানুষ পাখি পশু সব এক জায়গায় হোক আমরা এখন দল বেঁধে বেরোব এই ভোর বের হবে হোসেরা আর সমবেত করা একত্রিত করা হলো সোলাইমের উদ্দেশ্যে তার সেনাবাহিনীকে মিনাল জিন জিন সেনাবাহিনী মানুষ সেনাবাহিনী মুজাহিদিন অত্তায় আর পাখিগুলিকে ইউজাউন আর সেগুলিকে ভাগ ভাগ করে দেওয়া হইল এক এক রকমের পাখি এক এক দলে মানুষ এক দল জিন একদল অমুক প্রাণী একদল এইভাবে ভাগ করে দেওয়া হইল বিশাল বাহিনী নিয়ে বের হলেন তিনি আর কেউ কেউ তাফসির করেছেন ওয়াজা মানে হচ্ছে বাধা দেওয়া সেগুলি এত সংখ্যায় ছিল যে সেগুলিকে ধীরে ধীরে ধীরে অসংখ্য লোক যখন বিশাল মিছিল থাকে তখন সুষ্ঠভাবে যদি তাদেরকে থামাবার ব্যবস্থা বা বিশাল কোন বড় অনুষ্ঠান হচ্ছে সেখানে যদি ভলেন্টিয়ারদের স্বেচ্ছাসেবকদের ভালো ব্যবস্থা না থাকে তো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তা এই জন্য ফাহম ইউজাউন মানে তাদেরকে মাঝে মাঝে থামানো হইতো যাতে করে নিয়ম মোতাবেক তোমরা চলো আগে পিছিয়ে সেদিক যেন না হয়ে যায় বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই অর্থে ইউজাউন বলা হয়েছে হাততাইজা আতা আলা ওয়াদ নাম এই সেনাবাহিনী যখন পিপিলিকার উপত্যকায় এসে পৌঁছিল এমন এলাকায় যেখানে পিপিলিকা অধ্যুষিত পিপিলিকার বাসা ओ एलारा का जो सोलेम आलम सेंा बाहन सबकि हजार हजार असंख्य सेंा बाहन जिन मानु पाखी पशु सब आस नाम तक एक पिपीलिखा बोले उठल पिपिलिखा देखते आदि ओपर पाप पड़े विशाल सेंा बाहन तु एक बाजबना और भीतरे ढुके पड़ते हैं ओपरे थको बाजबना কালাতাম একটি পিপিলিকা পিপিলিকা দের সম্বোধন করে বলি আইয় হে পিপিলিকা রাম উদু মাসা কেনাকুম তোমাদের গর্তে ঢুকে পড়ো তাড়াতাড়ি তোমাদের বাসায় ঢুকে পড়ো লাইয়াহাতেমান অজন সোলাইমান আর তার এই বিশাল সেনাবাহিনী যেন তোমাদেরকে পদপিষ্ট না করে দেয় অহম লায় তারা কিন্তু বুঝতে পারবে না ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকা তারা দেখবে না উপর দিকে দেখে আসছে আর আমাদেরকে সবকে মেরে ফেলবে সো তাড়াতাড়ি করে গর্তে ঢুকে পড়ো ফাতাব আসামা দাহেকা মিন কাউলিহা পিপিলিকার ভাষা শুনে সুলেমান আলি সাল্লাম মুচকি হেসে ফেললেন মুচকি হেসে ফেললেন তার মানে সালাম পিপিলিকার ভাষাও বুঝছেন তাহলে পিপিলিকার ওপরও সোলেমান আলি সালামের রাজত্ব ছিল ওয়াকা আল্লাহ সেই সময় আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাপাক পিপিলিকাকে বলার শক্তি দিয়েছে যারা বুঝে না বুঝে না আমরা পিপিলিকার ভাষা বুঝি না পিপিলিকার তসবি বুঝি না পিপিলিকার জি কির রাজগার বুঝি না সোলেমান্লাম বুঝছেন কথা বুঝছেন আল্লাহর কাছে সুক্রিয়া দেখ আল্লাহ পিপিলিকার চাইতে কত বেশি নিয়ামত আমাদেরকে দিয়েছ কি শুক্রিয়া আমরা তোমার আদাই করছি সাথে সাথে আল্লাহ পাকে সুক্রিয়া দেখাল বললেন রব্বে হে প্রতিপালক আউ জে আউ জে এনি মানে আমাকে তৌফিক দান করো আমাকে সাহায্য করো আন আশ করা নিয়ামাতি আন আমতা আলিয়া আমার ওপর যে অনুগ্রহ তুমি করেছো তার যেন সেই নিয়ামতের জন্য আমি সুক্রিয়া আদায় করতে পারি কৃতজ্ঞ হতে পারি আমার ওপর ওয়ালা ওয়ালিয়া এমনকি আমার বাপ মাকে যে নিয়ামত দিয়েছ আল্লাহ তারও যেন সুক্রিয়া আদায় করতে পারি কারণ বাপ মার নিয়ামত থেকে ছেলেমেয়েরা ভাগ পায় আপনার বাবা যদি শিক্ষার গুরুত্ব বুঝে তাহলে তখন আপনার যেন রাস্তা সহজে খুলবে ডাক্তার ইঞ্জিনিয়ার করাতে চাই আর না হয় আলেম বানাতে চাক আপনার জন্য রাস্তা সহজ হয়ে যাবে তাহলে এই জন্য পাক একাধিক আয়াতে যে দোয়াগুলি উল্লেখ করেছেন তাতে আল্লাহ আমাকে সে নিয়ামতের সুক্রিয়ার তৌফিক দাও যা আমাকে দান করেছো আর আমার পিতামাতাকে দান করেছো পিতামাতাকে না দান করলে এতদূর পৌঁছা হয়তো সম্ভব হইতো না আল্লাহ পাক এরশাদ করছেন যে আরো দোয়া করলেন আল্লাহ এমন যেন ভালো কাজ করতে পারি যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও ওয়াদ নিবে রহমাতিক আর তোমার দয়াই আমাকে দাখিল করো এলীন সৎকর্মশীল তোমার বান্দাদের দলে তারপরে একদিন তিনি হাজিরা নিতেন যেহেতু সবার উপর রাজত্ব চলছে সুতরাং যেমন দেশের লোকদের খোঁজ খবর রাখতে হবে জিনদের খোঁজ খবর রাখতেন পাখির খোঁজ খবর রাখতেন একদিন দেখছেন একটা পাখিকে কে দেখছি না কি ব্যাপার যে পাখির নাম ছিল হুদহদ পাখি হাজিরা হচ্ছে হুদহুদ পাখির নেই ও তাফাক্তির আল্লাহাকাবুল্লা বলছেন যে একদিন সোলেমান আলী সালাম এ পাখিকে দেখতে পাচ্ছেন না অনুপস্থিত ফেলেন জিজ্ঞাসা করেন কী ব্যাপার পাখি গেছে কোথায় অনুপস্থিত যদি তাই হয় তাহলে তাকে কঠোর শাস্তি দেবো না হয় জবাই করে ফেলব আর না হলে যুক্তিসঙ্গত কোনো ওজোর পেশ করতে হবে যে ব্যাপারটাকে আসনি কেন তোমার ওই রকম কোনো অজুহাত ছিল উপযুক্ত যদি কারণ দর্শাতে পারে তাহলে ভালো কথা আমাদের সময় শেষ হয়েছে এখানে আমাদের কথা শেষ করছি আল্লাহ ফাকরুল আলম যেন আমাদেরকে তার শুক্রিয়া আদায় করা তৌফিক দান করেন আল্লাপাকি ভালো কাজে ব্যবহার করা নাই তো নাই তুই বল রে শে মুদ্রা রফতলা রে হোল হোলো হোল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 पृ ट बुलूगुल मारती रविवार मंगलवार और बृहस्पतिवार सन्ध्या छटाय सम्प्रचार दोपुर देर टायबदेश